وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم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 كحميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام إيمانا وإحتسابا أغفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين তার হাজারো লাখ কোটি গোলাম থেকে আমাদের কয়েকজনকে তার সামনে হাজির হওয়ার জন্য ডেকেছেন সুযোগ দিয়েছেন এটা রবের অনেক বড় করুণা দয়া ভালোবাসার প্রকাশ আল্লাহান আর অসংখ্য নিয়ামতের মধ্যে এটা অন্যতম বড় শ্রেষ্ঠ নিয়ামত যে বান্দা রবের সামনে হাজির হতে পারে গত জুমায় আমরা হজরত সালমান একটা হাদিস শুরু করেছিলাম কিছু অংশ আলোচনা হয়েছিল লম্বা হাদিস আমাদেরকে জাগ্রত করার জন্য সচেতন সতর্ক করার জন্য আর বলতেন মুবরক ও মানুষ তোমাদের উপর এক মহান মাস ছায়া দিল এক মোবারক মাস ছায়া দিলা মাস তো আলহামদুলিল্লাহ সেই বরকতওয়ালা মাস শুরু হয়ে গেছে এটা এটা এত বরকতওয়ালা যে ইবনুল ফজল একজন তাবিআই ছিলেন বড় তাবি নাম ইবনুল ফজল তাবি আই হচ্ছেন যারা হজরতে সাহাবায় ক্রাম বিসহ এবং ইমানসহ এবং ওই একই ইমান যে ইমানে রসুল কে দেখেছেন ওই একই ইমানে তার আবার ইন্তকাল হয়েছে এমনও হতে পারে যে রসুলকে ইমান সহ দেখছেন কিন্তু মাঝখানে মুরতাদ হয়ে গেছে আবার রসুলের ইন্তকাল তাইলে ব্যক্তিকে ইমান সহ দেখেছেন এবং ওই ইমানের উপরই তার মৃত্যু হয়েছে ইন্তকাল হয়েছে ঠিক ও একই সংজ্ঞা সাহাবি হচ্ছে নবীকে দেখেছেন আর তাবি হচ্ছে যারা সাহাবিদেরকে দেখেছেন সরিহতের পরিভাষায় তাদেরকে তাবিআই বলা হয় তো একজন তিনি বর্ণনা করছেন তিনি বলেন আর কি যে আমরা রমাজানের ছয় মাস আগ থেকে শুধু দোয়া করতাম আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে রমাজানে পৌঁছায় দাও ছয় মাস আগ থেকে আর রমাজান পর আবার ছয় মাস দোয়া করতাম আল্লাহ রমাজান তার মানে তাদের গোটা জীবনটা ওই রমাজান করেছেন বুঝানোর জন্য যে রমাজানের বরকত আর বাকি এগারো মাসের বরকত পার্থক্যটা তুলনা করেছেন তিনি পার্থক্যটা কতটুকু বলে সাগরের ফোঁটা আর সাগরের বাকি পানি সাগরের এক ফোঁটা আর সাগরের বাকি পানি ওই সাগরের বাকি পানি হচ্ছে রমাজানের বরকত আর ওই যদি তার থেকে এক ফোঁটা ওঠানো হয় এটা হচ্ছে সারা বছরের বরকত কত বড় বরকত রমাজান কত বেশি বরকতের মাস এটা হান্না হবে দোস্ত মেহতারাম এই জন্যেই মাঝে আমরা চিন্তায় পড়ে যাই একটা বিষয় যে হজরত এ করিম সাল্ল আলী ওয়া পক্ষে বদোয়া দেওয়া কাউকে বদোয়া দেওয়া রসুলের জন্য বড় কষ্টের কঠিন অসম্ভব প্রায় একটা জায়গায় রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বদোয়া দিয়েছেন তাও কি হজরতে জিব্রাহীল আলী সাল্লা করেছেন আসলে মূল করেছেন জিব্রাহীল জিব্রাহ যে বদোয়া করেছেন রসুল করিম সালে আমিন বলেছেন প্রথম কথা নিজ থেকে কোন কাজ করেন না আল্লাহ তাদেরকে ওই ক্ষমতা দেন নাই বান্দাহ মানুষকে আল্লাহ ওই ক্ষমতা দিয়েছেন সে নিজ থেকে কাজ করতে পারে তার জন্য রাস্তা খোলা দুইটা ইনাহ দুই মহাসড়ক তার জন্য উন্মুক্ত কোন মহাসড়কে চড়বে এটা তার বিষয় আল্লাহ কোন সম্পর্কে পরিচয় দিচ্ছেন ফিরিস্তারা আল্লাহর হুকুম অমান্য করার কোন সুযোগ তাদের আর তারা ওই কাজটাই করে যা আল্লাহ নিজে হুকুম করেন তাই জিব্রাইল বদা করেছেন কাজী বুঝা গেল বদোয়াটা আসলে এটা রবের নিজের পক্ষ থেকে বদদোয়া সরাসরি আল্লাহন তো হজরত জিব্রাহ আমিন বদুয়া করতেছেন রসুল করিম সাল আল্লাম কোথায় ছিলেন মিম্বরে। খুব গুরুত্ব দিয়ে জিনিসটা বোঝা উচিত ছিলেন মিমবরে মসজিদে যারা হজ করেছেন মক্কায় যেমন একটা জায়গার জন্য সবচেয়ে বেশি আকর্ষণ থাকে হাজিদের জিয়ারতকারীদের সেটা হচ্ছে হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদকে চুমা দেওয়ার জন্য সবচেয়ে ভিড় পরে এবং সবচেয়ে কষ্ট করে মানুষ এটা হচ্ছে মক্কার বিষয় মদিনা একটা জায়গা আছে যার জন্যে মুসলমান সবচেয়ে বেশি ভিড় করে ঘন্টায় ঘন্টায় দাঁড়াই থাকে আমার এইবার সফরে একদিন আমি প্রায় দুই ঘন্টা ফজরের পর প্রায় দুই ঘন্টা দাঁড়ানো আর দাঁড়ানো তো খোলা জায়গা তো আর না যে একটু এদিকে গেলাম একটু এদিকে গেলাম একটু বসলাম এমন না চাপা চাপি মানুষ ওই ভিড়ের মধ্যেই দুই ঘন্টা দাঁড়ান কেন যে ওই যে ইসলাকারী নামাজটা রিয়াজুল জান্নায় পড়ব ওই নিয়ে অনেক ফজরের পর ইসরাকের জন্য অপেক্ষা করা এটা তো এমনি অনেক বড় ফজিলতের বড় ফজিলত হজ এবং ফজিলত আল্লা রসুল বলেছেন ফজর পরে ওই জায়গায় বসে থেকে অপেক্ষা করে ইশরাক পড়া দিরাকাত নামাজ পড়া সূর্য ওঠার পর আল্লাহ তালা তার আমল নামায় হজ আর ওমরার সবাব দিয়ে দেয় তো আমার মাকসাদ ছিল যে এটা রিয়াজুল জানায় একদিন পড়ি রিয়াজুল জানা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন মা বাইনা আমার মিম্বার আমার ঘর এখন রসুলের রোজা যেখানে কবর যেখানে সেটাই হচ্ছে রসুলের ঘর আমরা জানা যেই ঘরে থাকতেন তো রসুল বলেন আমার ঘর আর আমার মিম্বার এই দুইটার মাঝখানে যতটুকু জায়গা এটা হচ্ছে জান্নাতের একটা বাগানের অংশ এর অনেক ব্যাখ্যা হয়তো সরাসরি এতটুকু অংশ জান্নাতের অংশ হবে এটাও একটা কথা হইতে পারে আরেকটা হচ্ছে এই জায়গায় যারা নামাজ পড়বেন আল্লাহ জন্না রসুলের মেম্বর আর ঘরের মাসখানের জায়গাটা সৌদি গভর্নমেন্ট অতটুকু অংশকে আলাদা কার্পেট দ্বারা চিহ্নিত করেছে একটু হালকা কালার একটু সাদা রঙের অন্যগুলা লাল একটু সাধারণের রঙের কার্পেট দিয়ে ওই জায়গাটা চিহ্নিত করে রেখেছেন এত বরখতওয়ালা জায়গায় বসা। এই সমস্ত জায়গাগুলো কারণে হয় সেটা তো আরো অনেক ডিপলি কথা আমি বলতে চাচ্ছি এক তো মসজিদে নবী মসজিদ নবীর বরকত কত আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম বলেছেন সালাত হাজা আফজালু হ্যাঁ মসজিদে হারাম ছাড়া যদিও এক দুর্বল বর্ণনায় পঞ্চাশ হাজারের কথা আসছে কিন্তু সহি যেকোনো মসজিদের চেয়ে মসজিদ নবীর নামাজ এক হাজার গুণ বেশি ثواب হয় মসজিদে হারামের নামাজ এক লক্ষ গুণ বেশি সবাব হয় জায়গাটার জিব্রাইল আমা করতেছেন মানে আল্লাহ নিজে বলতেছেন ওই জায়গায় আল্লাহ রসুল সাল্লাম স্বীকৃতি দিতেছেন যে আমিও এই কথার উপর সন্তুষ্ট সন্তুষ্ট মানে আমি স্বীকৃতি দিলাম আমিন বললাম মানে আমি ওই কথার সাথে যে বিষয়ের সাথে আল্লাহ একমত যে বিষয়ের সাথে যে বক্তব্যের সাথে হজরতের করিম সাল আলি আসাল্লাম তিনিও একমত সহমত পোষণ করলেন সেই বক্তব্যটা কি আল্লাহ রসুল সাল্লাম আমিন বললেন প্রথমের প্রথম সিঁড়ি তুই কোন আওয়াজ নাই কিছু নাই হঠাৎ আমিন কেন বলে উঠলেন তো সাহাবাইকরাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে খুব সহজে কথাবার্তা জিজ্ঞেস করতেন আদবের সাথে আবার অনেকে চুপচাপ বসে থাকতেন যে কেউ কিছু জিজ্ঞেস করলে রসুল কি জবাব দেন ওইটাই শুনবে নিজে জিজ্ঞেস করতেন না যে রসুলের কষ্ট হয় আর ইত্যস্ত করতেন অনেকে কিছু জিজ্ঞেস করতে এই জন্যে বর্ণনা এসছে যে সাহবা রাম অনেক সময় গ্রাম্য মানুষের অপেক্ষায় থাকতেন বদ্ধু কারণ গ্রাম্য মানুষের ওই সমস্ত লেহাজ থাকে না মূর্খ মানুষ সাদা সিদা মানুষ আইসা এমন হুটহাট কথা জিজ্ঞেস করে যেগুলো অন্যরা জিজ্ঞেস করতে ইতস্ত করে এদের মুখে কোন লাগাম নেই মানুষ আসে কিনা কথাগুলো। যেগুলো তারা জিজ্ঞেস করতে পারতেছেন না ইতস্ত এগুলা তাদের মুখে যদি প্রশ্নটা আসে রসুল জবাব দিবেন তারা শুনবেন সাহবা কেরাম অধীর আগ্রহে এইভাবে বসে থাকতেন তো রসুলের এই ব্যতিক্রম আমলের কারণে সাহাব এর দিলের মধ্যে একটা কৌতুহল রসুল সাল্লাম জবাব দিয়েছেন আমি যখন প্রথম ছিঁড়িতে পা রেখেছি জিব্রাইল বদয়া করেছে কি বদয়া যে যারা আমার নাম শুনল করিম সাল্লামের নাম যারা আমার নাম শুনল কিন্তু সাথে সাথে সুরি পড়ল না আল্লাহ যেন তাদেরকে তার রহমত থেকে দূরে ঠেলে দেন জিব্রাহ আমিন বদোয়া করেছেন আমি আমিন বলেছি সে যেন বঞ্চিত হয় বাউদা শব্দ সে আল্লাহ রহমত থেকে দূরে সরে যান সে বঞ্চিত হোক ধ্বংস হোক এইরকম তর্জমাও করে অনেক সে ধ্বংস হোক তো হজরত জিব্রাইল আমিন এইরকম একটা বদলা রসুল আমিন বলেছেন আলী আসাল্লামের নাম শুনে দুরুত পড়ার মাস আলাটাও একটু জেনে নেই শুধুমাত্র মোহাম্মদ আহমদ এইরকম নাম শুনলি সাল্ল আলি আসাল্লাম বলা এটা না আল্লাহ রসুলকে বুঝানো হয়েছে এমন যে কোনো শব্দ যখন আমার সামনে উচ্চারিত হবে আমার জন্য এটা ওয়াজিব সাথে সাথে দুরুসরী পড়া সাল্লাহ আলী সবচেয়ে সংক্ষেপ দূর অন্য দূরত পড়লে চলবে এক মজলিসে একাধিকবার যদি আলোচিত হয় প্রথমবার পড়লে অহক আদায় হয়ে যায় বারবার পড়লে সবাব আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লামের নাম শুনলো কিন্তু দূরত পড় না জিব্রাহীল আমিন বলেছেন সে ধ্বংস হোক আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আমিন দুই নম্বর দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রেখেছি জিব্রাহীল আমিন বদোয়া করতেছেন যেই ব্যক্তি রমাজান মাস পেল কিন্তু নিজেকে পবিত্র করাইতে পারলো না ক্ষমা করাইতে পারল না সেও ধ্বংস হোক জিব্রাহল আমিন বদদোয়া করেছেন আমি আমিন বলেছি তিন নাম্বার হচ্ছে যেই ব্যক্তি বার্ধক্যে তার মা বাবাকে পেল বার্ধক্য এই শব্দটা এটা কাক্তারীয় বার্ধক্য হওয়া জরুরি না সাধারণত বার্ধক্য বাবা মা সন্তানের মহতাজ বেশি হয় এই জন্য বার্ধক্যের শব্দ বাবা মা যখনই মহতাজ হবে যখনই আপনার সহযোগিতার প্রয়োজন হবে তো আল্লাহ রসুল বলতে স্যার জিব্রাহ আমিন বলতেছে যে ব্যক্তি বার্ধককে তার বাবা মাকে পেল কিন্তু নিজের জান্নাত বানাইতে পারলো না হিদমত করে নিজের জান্নাত বানাইতে পারলো না সেও বঞ্চিত হোক সেও ধ্বংস হোক আমি আমিন বলেছি দোস্ত তারা কত ভয়ঙ্কর বদদোয়া আল্লাহ রহমত থেকে দূরে স্বর্ণর বদদোয়া করা হচ্ছে ধ্বংসের বদদোয়া করা হচ্ছে বদদোয়া করতেছেন জিব্রাইল আমিন আমিন যে সমস্ত গুণবাচক নামগুলো আছে তার মধ্যে রকা লতিফ একটা অথচ আল্লাহ সুহান এই শব্দে তার হাবিবকেও ডেকেছেন একটা নাম রসুলের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন ক্ষেত্রে ব্যবহার করেছেন প্রশ্ন আসবে যে আল্লাহর গুনবাচক নাম রসুল এর জন্য ফিট করার সিরিক হয় কিনা না মুভাসিনেকার বলেছেন এখানে দুইটার মধ্যে পার্থক্য আছে আল্লাহ রহিম হচ্ছে আমি আল্লাহ রহিম হচ্ছি গোটা মখলুকের জন্য এই হচ্ছে পার্থক্য এই জন্য শিরিক হবে না দুঃস্থ মহতারাম আল্লাহর নিজের বলা শিরিখ আমি কেমনে বলবো তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এত মেহরবান আল্লাহ রসুল তার দিল এত নরম এত দয়ার সেই রসুল বদোয়া করেছেন অথচ রসুলের বদ নজির নাই। যে সমস্ত যে সময়ে বদোয়া করার কথা ছিল ওই সময় রসুল বদোয়া করেন না কারণ তার দিল তো নরম আল্লাহ তালা নিজেই তো বলেছেন অমা আর ইহাম আলামিন। আমি আপনাকে জগতবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি জগতবাসী কারা আল্লাহ আকবার। আলম আলম বহু ব্যবহার করেছেন আল্লাহ বলেন আল্লাহ মুহের সম্পর্কে ব্যবহার করেছেন আমি আলামিন আল্লাহ নিজের সম্পর্কে বলেছেন আমি রব আলমিন আর তার নবীকে বলেছেন আপনি রহমতুল আলামিন আমি আলম জগৎবাসীর রব আর আপনি জগৎবাসীর জন্য রহমত আমি আল্লাহর রবু যত দূর পর্যন্ত যাবে আমি কবরে অরব আমি আপনি নবীর রহমত তত জায়গায় থাকে। আল্লাহ তালা আর তার নবীকে এইভাবে বলেছেন কারণ নবীকে আল্লাহ তালা ওইভাবেই বানাইছেন দিলটাকে আল্লাহ তালা ওইরকম নরম করে বানাইছেন যখন বদ দরকার ছিল আহারে ওহুদের যুদ্ধের কথা আপনাদেরকে শুনেছি কত কঠিন এক মুহূর্তে যখন আক্রান্ত দূরে ওহুদ পাহাড় ময়দান থেকে একটু দূরে হাফ কিলোর মত হবে যেখানে লড়াইটা হয়েছে মূল ওই জায়গা থেকে হাফ কিলোর থেকে একটু কম হবে পিছনে ওহুদের পাহাড় সেই জায়গাটা আহত অবস্থায় কত পেরে গেছে আমি চিন্তা করি আগে ভাবতাম যে ওদের মাঠের পাশেই বুঝি ওহ পাহাড় আহত হয়েছেন পাহাড় বিষয়টা এমন মনে হয়েছে গত বছর মদিনা ইউনিভার্সিটিতে আমার কিছু ছাত্র পড়ে এখনো আছে ওরা পিএইচডি করছে কিছু ভাই তো ওরা আমাকে পুরো মদিনার যে সমস্ত নিদর্শনগুলো আছে যেগুলো অন্যরা জানেও না বলে ইউনিভার্সিটি হাজর আলিকার ওসমান বাগান কিনে মুসলমানদের জন্য দান করে দিচ্ছেন এইরকম যে সমস্ত বিশেষ জায়গাগুলো আছে ওদের মাঠে যাওয়ার সময় আল্লাহ রসুল কোন জায়গায় পোশাক পরেছেন আবার ওহ থেকে ফেরার পথে আল্লাহ রসুল কোন জায়গায় আরাম করছিলেন হাঁটতে পারতেছিলেন না এই সমস্ত ছোট্ট কোন জায়গায় দাঁত জাল এসে বসবে না মাটি হুঙ্কার কিন্তু ঢুকতে পারবে না ওই ময়দানটা ওই ময়দানেও গিয়েছি যে যে কি করব দাঁত জালকে পাই না না পাই তো জুতা খুলছি খুইলা জমিনের মধ্যে কতক্ষণ নিজের রাগ মিটাইছি আর আল্লাহ কে বলছি আল্লাহ তুমি চাইলেই তো আমার এই লাক্তিগুলা দার্জালের কপালে পৌঁছায় গিয়েছিলাম ওহদের ওই পাহাড়ের একটা কোনায় ওই জায়গাটাও ব্রেকেট দেওয়া আর ব্রেকেট দিবে না কেন গভর্নমেন্টকে আমরা দোষ দিই যে তারা অতীতের সমস্ত চিহ্ন মুছে দিচ্ছে দিবে না কেন আমাদের বিশেষ করে পাকিস্তানি ভাইরা কি যে করে আল্লাহ যেটা ভেতরের অংশের ভেতরে গিল তার ওই অবস্থা দেখা আমার ভেতরের মানে যে অনুভূতিটা ওইটাই নষ্ট ফিলিংস আসছে ওইটাই নষ্ট হয়ে গেছে তার কারবার দেখে কি করে না করে পাগলের মতো মধ্যে খালি লেখে কি লেখে আল্লাহ কি লেখে হাফ জান্নাতি আজকের কারণ কারা বানাইছে ক্রাইশা বানাইছে ওই মুশ্রিক কোর বানাইছে রসুল চাইছিলেন যে আগের যে সীমানা হজরত খালিল ইবরিমা আলহ যে সীমানা अपनारा देखे थकबे पास घर एक जैगा दिखे उजरत इब्राहिम आलत शहर बड़ो आज के सरा सरा जाए जाए का अवस्था एक बड़ो रसुल करीम सलाम जो छोटे चौबीस बचर बस नबुअत पान्ई तबा विध्वस्त है ढलर कारण पहाड़ी ढल কড়াইসা সিদ্ধান্ত নিয়েছে কাবা আপ পুনর্নির্মাণ করবে সংস্কার করবে কিন্তু তারা একটা সত্য জড়িয়ে দিছে যে অনুভূতিটা আমাদের চেয়ে ভালো ছিল কাবের মুসিকদের অনুভূতি আমাদের চেয়ে ভালো ছিল একটা জায়গায় শুধু সমস্যা ছিল সেটা হচ্ছে যে শিরিক করত। কিন্তু অনেক অনুভূতি আমাদের চেয়ে ভালো ছিল সন্ধি করলে সন্ধি রক্ষার চেষ্টা করতো আমাদের তো কথায় কথায় আমরা কথা ভঙ্গ করি শ্রিকরা ওই অনুভূতি তাদের ছিল যে হারান টাকা দিয়ে কাবা বানাবেন তো হালাল টাকা তো কম তাদের আসলে হারান টাকা ইনকামই তো বেশি হালাল তো কম ওই বকটি চড়াইয়া গরু এই দুম্বা ওট চড়াইয়া কয় টাকার ইনকাম এটাই তো হালাল এছাড়া ফসল তো আর হইত না বেশি মক্কার যে এরিয়ায় ফসলের কাবাটা বানানোর মতো অবস্থা তাদের ছিল না এই জন্য নিয়ে একটু ছোট করে বানাইছে তাহলে রসুল সাল্লাহ সাল্লাম বলতেন আমার দিল চায় আমার দিল চায় খালি ইব্রাহিম আমার বাবা देखा दी, ए जे चे दी। कावार ले और सीमाना केन्द्र कर गु देवाल आगे उचु देवाल दिए रख आला हम নামাজ পড়লে যেন সে কারণে পাগল মানুষ বাস ভোরে ভরে ওখানে যাচ্ছে হালিমাতুসিয়ার বাড়িতে গেলে তুমি জাননাতে যাবা ওখানে যায় ওখান থেকে পাথর নিচ্ছে আমার পিচ্ছি হোটেলে আইসা দেখি এতগুলা পাথর চুপে চুপে নিচে আর কি আপনি বলেন মালাকুল জিবাল হাজির ফরিস্তা পাহাড়ের ফরিস্তা হাজির আপনি হুকুম করেন দুই পাহাড় দিয়া চাপা দিয়া শেষ করে যে জায়গায় রসুল বিহু পড়েছিলেন ওই জায়গাটা জানা আছে মানুষের তো ওই জায়গা থেকে পাথর কতগুলো আছে সর্বনাশ তুমি এখন এগুলো লাগতেছে কারণ কোথাও তো এরকম নাই যে ওই পাথর বরকতের আর ওই পাথর এখন আসে কি নাই যখন রসুলা করিম সাল্লাহিস্লাম ছিলেন কতজন এরকম কত পাকিস্তানি যাই আল্লাহ জানে আমাদের মতো কত বিদাতে যাই ওই পাথরটাথর নিয়ে গেছে জানে তারা ওই রকম ওই সমস্ত নিদর্শন গুলা শেষ করে দিতে বাধ্য হয়েছে কারণ তারা হজরত এ ফাতে কবরের পাশে যায়া সেখানে শিরিক করতেছে তারা হজরত আলিকার রামাল্লাহ কবরের সামনে যায় সিরিপ করতেছে কারণ অনেক মনে করে আলিয়া রব এক শিয়াদের একটা অংশ আছে চলে গেছে মোহাম্মদের কাছে শিয়াদের এরকম আকিদা আছে কোন শিয়ার এই জন্যে তাদের সম্পর্কে স্পষ্ট ফতুয়া হচ্ছে শিয়া কাফির এইরকম আকাইদা যারা পোষণ করে যাই হোক ভিন্ন কথা তো বলছিলাম ওই हमला होते चल्लिस पंचाश गज दूरी जो गुहाने रसुल बस छोड़ा কৌতুহলের কারণেছিলেন একটু রেখে রসুল আমরা বরকতের জন্য না জায়গাটা দেখে আস অর্ধেক পর্যন্ত উঠছি আর পারিনা তখন খুব চিন্তা হয়েছে জাল্লা রসুল ওই আহত অবস্থা এই জায়গায় কেমনি উঠছেন সাহাবা এক্চয় সহযোগিতা করেছেন তারা কেমনি উঠছেন দেখি উপর থেকে মহিলারা নামতে পারলো আহত অবস্থায় ওই অবস্থায় সাহাবায়াম রসুল কিনিয়া ওই জায়গায় যাই আশ্রয় নিয়েছেন কি করুন অবস্থা সাহাবায় কারাম মানব ঢাল হয়ে গেছে আহারে কেউ হাত দিয়ে ফিরেছে ডাউ দিয়া खेटर ढाल बनाई देखेंसी ना जानी रसुलर पड़े कि ना घुरे गेस घसुलर ढाल दरकार नहीं जड़ाया रसुल तीराम टार्गेट करसुल्लासलम जखे लेगे अल्लाह रसुल ठीक पिछुलिर दिखे पड़े गे पहाड़े पाथर भेतरे टुकड़ा रसुलगल छोड़ साहबत रसुलवा तर कत कष्ट आजरा तुम फारुक रजील कत कठिन मानुष छे যার সম্পর্কে রসুল বলেছেন ওমর যেই রাস্তা দিয়ে যায় শান্তায় থাকে না অন্য রাস্তা দিয়ে চলে যায় এত ভয় পায় ব্যাপারে ওমর এত কঠিন ছিলেন যখন পেট ওই খঞ্জর বিষাক্ত খঞ্জর দিয়ে যখন পেট ফেড়ে ফেলে যখন নারী বুড়ি বের হয়ে যায় কাপড় দিয়ে যখন পেঁচানো হয় হজরত অমর বেহুসে গেছে শুয়ে আছেন হুর যখন ফিরছেন তাকায় এ দেখেন একজন দাঁড়িয়ে আছে। मृत्यु मुखे दिन कठिन छोटी हजरत जगह अंतर्गत पागल हो गतर चिल्लैया बोलते जे व्यक्ति बोलने আল্লাহ রসুল ইন্তকাল করেছেন উঁচা এই জন্যই তো আল্লাহ রসুল বলেছেন আবু বকরের হিসাব আলাদা উম্মতের হিসাব আলাদা সেই আবু বকর স্থির মানুষ হ্যাঁ সহনশীল মানুষ খুব ধীরস্থির ভাবে আল্লাহ রসুলের কফিনের কাছে যায় বসছেন जमीन भाषे बकर चोखी कई पड़े जान अल्लाह अकबर हिजरत रात जो सुर गुहार मध्य अबू बकर গালের মধ্যে তো আবু মকরের চোখের পানি তো রসুলের গালের মধ্যে যায়া পড়ছে আবু মকরের চোখের পানি রসুলের ওই কাপড়ের কাপড় হইয়া জান্নাতে চলে গেছে আবু বকর ওইরকম বড় মানুষ إستير <تصفيق> منوش عائشة عمر البوكر مدت تفر دیا عيات شنائها ديلاً عمر وما محمد إلا رسول قد خلت من قبله الرسول أفا إما تأو قتلا قلبت ما لا أعقابكم ومن ينقلب على عقبي فلن يدر الله شيئا وعمر نبي محمد تأجن رسول وكانت رسول راشتلاً ترات توليغسن جرى رسول غلامي كرو جنراكو محمد موليغسن اور جرى الله غلامي كرو এর ওই ভূমিকায় আমার কাছে মনে হইল। এই আয়াতটা কেবলই নাজিল হইস আয়াতটা কেবলই নাজিল হইস আমার কাছে মনে হইলো অমর স্থির হইয়া গেলেন ভাই বলতেছিলাম আপনারা শুনেছেন বহু বিলাল তো মোদিনায় থাকতে পারেন রসুলের কালার পর সহ্য করতে পারতেছেন না কি করবে পাগল হয়ে যায় রসুলের কিছু দেখলার সহ্য হয় না কিছু দেখলার সহ্য হয় না সাহাবায় রসুল কে নিজের সন্তানের চেয়ে বেশি বেশ ছয় সাত বছর হয়েছিল একটু বছর বড় আমার পুরো মনে নাই তো হজরতের মুখে শুনেছি আহারে পর মা ফ্রিজ খুইলে ওই জুসটা ধরে কান্না করে আহারে আমার ছেলেটা এই জুসটা মা আমের তো এরকম মনে মেম্বরের দিকে তাকাইলে মনে পড়তো আরে এই মেম্বরে রসুল দাঁড়াইতেন হ্যাঁ আর এখনো গেলেও তো এই অনুভূতি আসে আর এই জায়গায় রসুল দাঁড়াইতেন আর আমার রসুল এই জায়গায় ঘুমায় আসেন দুনিয়াতে আমি আমার রসুল পর জীবনে চলে গেছেন এ তরুকি পার্থক্য কিন্তু জানি আমার রসুল এই জায়গায় ঘুমায় একটু কথা বলতে পারতেছি আমি তো কথা বলতেছি রসুল তো শুনতেছেন কিন্তু রসুলের জবাব তো আমি শুনতেছি না দিলের মধ্যে ওই এখনো জাগে মুসলমানের তো সেই সাহবায়করাম এইবারও আমি অনেককে ওই যে খালি ক্যামেরার ছবি তুলতেছি তো বলতেছি ভাই আল্লাহর খবরে জিন্দা রসুল যদি এখানে বসা থাকতেন তুমি পারতা এরকম মোবাইল সামনে নিয়ে ছবি তুলতা রসুলের সামনে এরকম ভিডিও করতে আলহামদুলিল্লাহ এই কথা বলার পর অনেক মানুষ দেখছি মোবাইলটা নামাই ফেলছে তার দিলের মধ্যে ওই অনুভূতি আসলে তো কথা ঠিক আমাদের দিলের হার যদি এই অবস্থা হয় যাদেরকে আল্লাহ রসুল যাদেরকে আল্লাহ তালা কবুল করছেন আল্লাহ তালা রসুলের সাহাবিক কাদেরকে বানাবেন আল্লাহ তো ভালো আমি আপনি যতই অনুভূতি আর মহাব্বত প্রকাশ করি আল্লাহ কিন্তু জানেন তুমি আমার রসুলের সঙ্গী হওয়ার যোগ্য না এই আল্লাহ আমাকে ওই যুগে পাঠান নাই আমার দিলের হালত আমাকে যিনি সৃষ্টি করেছেন তার জানা আছে জানা আছে মহিলাই আমাকে এতদিন পরে পাঠাইছেন তো তো সাহাবেকরামের দিলের হালত আমরা বুঝবো না ভাই তো ওই ওদের মাঠে ওই কঠিন অবস্থা এতগুলো কথা কেন বলতেছি একটু বুঝানের জন্য জামার আমার রসুলের জেলের হালত কি ছিল রসুল যখন হুশ ফিরছে আহারে এক জনের কি হালত আল্লাহ আকবর সাহাবায় অসুস্থ বিম সব বিধ্বস্ত অবস্থা রক্ত সব বের হচ্ছে কি অবস্থা করুন আহ আল্লাহ আকবর একটু বদ করেন না একটু বদা করেন আপনি একটু হাত উঠাইলে তারা শেষ হয়ে যায় দিল থেকে খুশি যে এখনই রসুল বদা করবেন আর এই কাফের অপশক্তি সব ধ্বংস হয়ে যায় আল্লাহ রসুল ওই অবস্থায় এই কঠিন মুহূর্তে হাত উঠাইয়া বলতেছেন আল্লাহ এরা বুঝে না এদেরকে মাফ করে দেব ওই রকম কঠিন অবস্থায় যে নবী বদা করতে পারেন নাই ঐ নবী আজকে বদ্ধ করতেছেন যারা রমজান পায়া নিজেরা মাফ করাইতে পারবে না তারা ধ্বংস হয়ে যায় রমজান তো প্রতি বছরই আসে আবার চলে যায় তারা কত বড় হতিন বলছেন কত বড় হতভাগা তারা আল্লাহ এইরকম হতবাগা হ থেকে আমাদের সবাইকে হাত আদত করেন রোজা তো রাখবো ইনশাল কিন্তু রোজার হকও যেন আদায় হয় রোজা তো রাখবো নাখে তোমাদের উপর আমি রোজাকে লিখে দিছি লিখে দিচ্ছি মহাসিনাম বলেন লিখে দেওয়ার অর্থ হচ্ছে আপাদ ও মস্তক একজন মানুষ রোজা রোজা না গোটা শরীর রোজা রাখবে এটাই হচ্ছে রোজা এই জন্য রসুল সাল্লাম বলেছেন হাদিস আসছে মাল্লাম আল্লা কাছে ওই তার খানা পিনা ছেড়ে দেওয়ার কোন মূল্য নাই আল্লাহর কাছে আল্লাহর দরকার রমাজান মাস বিশেষ করে ব্যবসায়ী ভাইদের আমাদের এই মসজিদে ব্যবসায়ী ভাইদের উপস্থিতি বেশি আশেপাশে মার্কেট বেশি হওয়ার কারণে তো ব্যবসায়ী ভাইদের হইল। আপনি একজনের কাছে মিথ্যা বইলা একটা প্রোডাক্ট একজনকে বুঝাইয়া দিলেন আল্লাহ আরো দশজন কাস্টমার আপনার দোকানে পাঠাইলেন না এটা তো আল্লাহর ইচ্ছা তো লাভটা হইল কার আপনি একটা সত্য বললেন আপনার লাভ কম হইল আল্লাভটা হইল কারণ করবো না খুব সহজ এটা আমি তো নিজেও ব্যবসা করেছি আমি জানি খুব সহজে আমরা আমাদের হালাল কামাইটাকে হারাম বানাইয়া ফেলি খুব সহজে এবং কোনো পরোয়া নাই এবং কোনো পরোয়া নাই সবচেয়ে আফসোসের কথা হচ্ছে এটা আমি যে করতেছি আমার দিলের মধ্যে কোনো রকমের অনুভূতি নাই এটা খুব সহজ হয়ে গেছে মিথ্যা বলাটা এখন খুব সহজ হয়ে গেছে প্রোডাক্টের ক্ষেত্রে মানুষকে ধোকা দেওয়া এখন খুব সহজ হয়ে গেছে নিজে সহজ করি আল্লাহ তাহলে আমার জন্য সহজ করবেন ইনশা আল্লাহ এমনি তো হাদিসে আসছে যারা এই মাসে এই মাসের জন্য আল্লাহ আল্লাহ রসুলের হুকুম তোমার অধীনস্থ যারা আছে তাদের জন্যে কাজকে সহজ করে দাও কাজ সহজ করে দাও কঠিন করো ভাই বলতেছিলাম যে ওই যে বলতেছিলাম হজরত ইবনে ফজলের কথা যে ছয় মাস তারা এই জন্যই দোয়া করতেন যে আল্লাহ রমজান মাস্টার না আবার ছয় মাস দোয়া করতেন আল্লাহ রমজানের আমল কবুল করো না এই জন্যই মুজাদ আল ফেসানি বলেছেন যে রমাজান বরকত হচ্ছে সাগরের মধ্যে এক ফোঁটা ওঠানো আর বাকি পানিটা হচ্ছে রমাজান এর বরকত আর বাকি মাস হচ্ছে ওই এক ফোঁটা এটা তারা বুঝাই বলছেন বুঝাই বলছেন কেন বলবেন না কারণ সমস্ত আমলের ক্ষেত্রে আল্লাহ তাল ফায়সালা হচ্ছে ফিরিস্তারা ওই আমল লেখে আমল লেখে ফিরিস্তারা আল্লাহর হুকুমে সবাব তারাই লেখে কত নেকি পাইল নেকি কাউন্ট করে ফিরিস তারা সমস্ত আমলের ক্ষেত্রে আল্লাহ আমি আল্লাহ দিব আমি আল্লাহ কম করব ফিরিস হাতে লেখাবো এটাকে একটু ডিপলি চিন্তা করেন তো দাতার হিসাবে যে দানটা হয় দাতার হিসাবে সেটা হয় একজন নর্মাল মানুষ তিনি যখন দান করবেন এক টাকা দুই টাকা পাঁচ টাকা দান করেন কিন্তু দেশ পরিবর্তন হইলেও দানের মূল্য বেড়া যায় দেশ পরিবর্তন হইলে এই এক টাকায় যদি সৌদির কেউ দেন তো এটা তো বাইশ টাকা হয়ে যায় অটোমেটিক দিস নাম তো এক ওই এক যদি কুয়েতের কেউ দেন সেটা তো একশো টাকার হয়ে যাবে আমেরিকার কেউ দিলে সেটা আশি টাকা হয়ে যাবে ইউরোপের কেউ দিলে একশো টাকার হয়ে যাবে নাম তো এক জায়গার কারণে কারণে দাতার মূল্য আল্লাহ মহান দাতা আল্লাহ মহান দাতা তিনি যখন বলেছেন আমি নিজ হাতে দিব সেটা কি আল্লাহ জানেন আল্লাহ পারেন আল্লাহ বলেন নাই এত এত আমলের কথা বলেছেন এত এত জাজার কথা বলেছেন আল্লাহ এত দিব এত দিব সবচেয়ে কম যেটা দিব দুনিয়ার মধ্যে সবচেয়ে ছোট বাড়ি যে জান্নাতি পাবেন দুনিয়ার মধ্যে সবচেয়ে কম আমল সবচেয়ে ছোট জান্নের বাড়ির পরিমাণ বলেছেন যে এই দুনিয়ার দশ দুনিয়ার সময় মুসলিম শরীফের রিবায়াত আসছে এগারো দুনিয়া ভাই দুনিয়া কত বড় দুনিয়ার বিস্তৃতি কত দূর আমাদের জানা আছে পরিমাণটা কি আসলে জানা আছে আল্লাহ আকবর আহা আজকের বিজ্ঞানীরা বিশেষ করে নাসার গবেষণা আমি শোনাছি আপনাদেরকে কয়েকদিন আগে তাদের গবেষণা কি তারা কি বলছে এখন আলহামদুলিল্লাহ আমরা তো বুঝাইতে হইতো গায়েব সম্পর্কে বুঝাইতে হইতো আজকের নাস্তিকরা গায়েবকে অস্বীকার করে এই যেটা বাস্তবতা বিমুখ বাস্তবতার সাথে আর কোন মিল নাই চোখে দেখি না অনুভব করা যায় না सत्य जेटा वास्तव ना कि बनाय गोटा दुनिया जाब्धि करते इंद्रिया अनुभूत माध्यम अथवा आनबीक्षण जंत्र दिया जा सामने आज जो अस्तित्वि करते नक्षत्र चिंता कर ले आठ दस बसर आगे तरफ गवेषणारेजल्ट कर आज आठ दस बसर आगे कथा गवेषणा संख्या सतर कोटी नक्षत्र आविष्कार कर सतर कोटी नक्षत्र जार मध्य बहु नक्षत्र एम आज दुनिया के हजार हजार गुण बस बड़ा यकम सतर कोटी नक्षत्र आविष्कार तेरे चेहरा आठ दस बस आगे गवेशा एख कत तर गवेषणा सतर कोटी फिलहाल आगेटार हिसाब से ना तरफ गवेषणा सब किस हम अस्तित्व अस्तित्व बुझते उपलब्धि सामने आती हम गोटा दुनिया सृष्टिर मात्र पांच पार्सेंट पचानबई पार्सेंट ए आविष्कार करते नहीं अस्तित्व अनुभव करती जार नाम दिए मैटर तो भाषा कोटी नक्षत्र नक्षत्र चिंता करू भिंता करतेब बीजन आप दिखा सम्पर्क बान्डा जे धारणा करब सम्पर्णा कें करब ना नक्षत्र गई दुनिया अंश কামত আগ পর্যন্ত যা আছে সবই দুনিয়ার অংশ যদি তাই হয় এটা যদি পার্সেন্ট হয় আর পঁচানব্বই পার্সেন্ট গোটা দুনিয়ার বিস্ত্রিতে কতদূর সুবহান আল্লাহ আমরা যখন ওই বলি একটা জান্নাতে এমন একটা গাছ লেগে যায় যে গাছের গোড়া একটা তেজি ঘোড়া আরবি তেজি ঘোড়া এটা দৌড়াইয়া পার হইতে হইতে পাঁচশো বছর শেষ হবে কিন্তু ওই গাছের গোড়া শেষ হবে না এই সুহান আল্লাহ পরসেন গেছে অনেকে হাসে যে এত জায়গা এই সবগুলো কাউন্ট করলে কত হয় আর এটা তো মাত্র পাঁচ পার্সেন্ট আরো পঁচানব্বই পার্সেন্ট তারা স্বীকার করতেছে ওই গায়বের কথাটা যে জন্য বললাম এই পঁচানব্বই কিন্তু গায়েব তাও বিজ্ঞান বিশ্বাস করতেছে দশ দুনিয়ার সমান আমার রথ একজন সামান্য জান্নাতিকে যদি এই পুরস্কার দিতে পারেন তো অন্যদেরকে আরো অনেক বেশি পুরস্কার নিশ্চয়ই দিবেন অনেক বেশি অনেক বেশি কত বেশি বিভিন্ন জায়গায় আছে অনেক বেশি কিন্তু রোজাদারকে কি আল্লাহ বলেন দাতা মনে করবেন আপনার জন্য রবের বরাদ্দ তত বড় হবিন এইরকম ফজিল তালা এইরকম বরকতওয়ালা এক মুহূর্ত আমরা পার করতেছি দুঃস্থারা আল্লাহ সুযোগ দিয়েছেন আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লা শুকুর আল্লাহ তার নামত যেন হাত ছাড়া না হয়ে যায় এত বড় নেয়ামত এত বড় নিয়ামত দুনিয়ায় আমার নেয়ামত আল্লাহ রসুল বলেছেন আর সৌম জুন্না হচ্ছে ঢাল ঢাল ঢাল তুমি প্রকৃত রোজা রাখো রোজা তোমাকে গুনা থেকে খালি বাঁচাবে না বাকি এগারো বছর গুনার থেকে বাঁচার জন্য তোমার অভ্যাস তৈরি করবে ইনশাআলা এটা এমন এক ঢাল রোজা আমার কবরে ঢাল আমার জন্য বসে থাকবে বাম পাশে রোজা আর আজাব আসতে থাকলে তাকে বারণ করবে যে না এই বান্দা দুনিয়ায় আমাকে রক্ষা করেছে আমার হেফাজত করেছে আজকে কবরে তাকে রক্ষা করা আমার রোজা আমার কবরেও ঢাল, রোজা আমার হাসরেও ঢাল কেন হাদিসে আসছে আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে কোরআন বলবে মাহুদ আমি মানা করেছি সে ঘুমায় নাই সে আমাকে তিলাবাত করেছে বলবে মাহবুদ আমি তাকে খাইতে দেই নাই, পান করতে দেই নাই সে আমার ইত রক্ষা করেছে মাহবুদ আমাদের সুপারিশ কবুল করেন। হাদিসের বক্তব্য হচ্ছে আল্লাহ তালা তাদের দুইজনের সুপারিশ আল্লাহ কবুল করবেন আর কেন কবুল করবেন না কারণ কোরআন আল্লাহর সত্তার অংশ কোরআন আল্লাহর জাতের অংশ কেন হাদিসের কথা আল্লাহ নিজের আমার নিজের কাউকে নিজের পরিচয় দিয়া সাধারণ মানুষের সামনে পরিচয় দিল এই লোক আমার একান্ত মানুষ ওই সাধারণ মানুষের সামনে যদি ওই লোক এই আপনি দেন কিছু। এখন যদি আমি আমি যে পরিচয় দিলাম আমার মানুষ এখন তার না করলে তো আমি একটু আগে আপনি বললেন আপনার মানুষ এমন আপনার মানুষের একটু কথা আপনি রাখবেন না ওই হাসরের মাঠে আল্লাহ যখন ঘোষণা দিবেন আর সৌমলি রোজা আমার আর সেই রোজা যখন দাঁড়াইয়া যাবে মাহমুদ আমি দেখুন আপনার তো এই বান্দা দুনিয়ায় আমার রক্ষা করছে আপনি তার জান্নাত দিয়ে দেন আল্লাহ তখন কি করবেন আল্লাহ এই জন্যই তাকি দিয়া সুপারিশ করাবেন যেন বিনা হিসাবে কত সম্মান রোজাদারের বিভিন্ন দরজা থাকবে সেখান থেকে নানান শ্রেণীর মানুষ ঢুকবে কিন্তু একটা দরজা আছে যার নাম হচ্ছে রয়ান রয়ান ফিরিস্তারা ডাকতে থাকবেন এ রোজাদার কে কে আছেন দাঁড়া আছেন আপনারা যেমন তেমন দরজা দিয়া সব দরজা দিয়া আপনারা ঢুকবেন না আপনাদের ঢুকার জন্য স্পেশাল একটা দরজা আছে বলে তারা ওই দরজা দিয়ে মুন তারা যখন ওই দরজা দাঁড়াবে আর ওই দরজা দিয়া ঢুকবে ঢুকার পর যখন শেষ হয়ে যাবে আর কেউ থাকবে না হাদিসের শব্দ উগলিখা ওগ তখন ওই দরজা ক্লোজ হয়ে যাবে যে এখন আর এই দরজা দিয়া ঢুকার কোনো সুযোগ নাই আর কেউ ওই দরজা দিয়া ঢুকতে পারবে না এইরকম সম্মান আল্লাহ তাহারা একজন রোজাদারকে দেবেন ইনশাআল্লাহ তারা নিশ্চয়ই আমরা সবাই আশাবাদী ওইরকম সম্মান পাইছি ইনশা আল্লাহ আশাবাদী না ইনশাআল্লাহ আমরা চাইতো আল্লাহর হাত থেকে নিজে পুরস্কার গ্রহণ করবো ইনশাআল্লাহ তাইলে আমাদের রোজা যেন নষ্ট না হয়ে যায় কষ্ট করে রাখবো রাখবো ইনশাআল্লাহ এবং রাখাও যেন নষ্ট না হয় ইনশাআল্লাহ একদম শুরু থেকে শেষ পর্যন্ত সারাক্ষণ চিন্তা করব, আমার কোনো কথার কারণে আমার কোনো শোনার কারণে আমার কোনো কল্পনার কারণে আমার চোখের কোনো দৃষ্টির কারণে আমার রোজাটা যেন নষ্ট না হয়ে যায় কারো নিন্দা করা বাধা দেওয়ার চেষ্টা করবো বাধা না শুনলে আমি ওই মজলিস থেকে উঠা যাবো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ তালা আমাদের ঘরকেও রোজাওয়ালা ঘর বানাবো ইনশা আল্লাহ বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম নাচ এই রোজা এই ঈদ যত কাছাবে এগুলা শুরু হবে এগুলা বর্জন করব ইনশাআল্লাহ আল্লাহ তাল আপনাদেরকে তৌফিক দান করেন আমরাও দোয়া করি আমরাও দোয়া চাই আল্লাহ সবাইকে এই মুবারক বরকতো আলা মাসের ফজিলত অর্জন করার তৌফিক জন আল্লাহ সকলকে দান করেন আমিন আমিনা